শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কৃপায় এই কন সারা পৃথিবীতে হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ Hare হরে হরে রাম Rama Rama রাম Hare হরে হরে এবং কীর্তিত হয় চৈতন্য মহাপ্রভুর অনুগামের গৌরিয়া বৈষ্ণব বলত চৈতন্য মহাপ্রভু প্রাকালাব হুসেনা পশ্চিমবাংলা রাজা নাজধানী ছিল গড় এইখানেও সেখানে গেলাই দেখতে পাবেন প্রাচীন ভঙ্গা বিল্ডিং আছে এবং সেই গড় রাজধানীর মাঝখানে সেটা ফারাকাপড়া আছে এবং কৌশল হক ছিল কৌশল ধর এবং প্রধানমন্ত্রী রূপ গোস্বামী তো তার সে এবং সেখানে এক মহান দিঘি আছে সেটা রূপ দিঘি বলে এবং এই বত্ত বৃক্ষ আছে সেখানে রূপ সনাতন এবং মহাপ্রভু মিলন ছিল এই সব বর্ণনা চাই জন্য মহাপ্রভুর সম্প্রদায়ের নাম আছে গৌর গৌরিয় এই শব্দের অন্তরঙ্গ অর্থ আছে রাধা উপাসক বৈষ্ণব এটা শব্দ যার আর্থ হচ্ছে বিষ্ণু আসিয় দেবতা বৈষ্ণব বৈষ্ণব মানে যারা বিষ্ণু উপাসনা করে যারা বিষ্ণুকে ফরম স্বীকার করে তারা বৈষ্ণব বলে তো বৈষ্ণবদের মধ্যে কৃষ্ণ ভক্ত আছে রাম ভক্ত আছে নারায়ণ এ ভক্ত আছে নারায়ণের অনেক রূপ আছে তো বৈষ্ণবের মধ্যে নৃসিংহ উপাসক আছে ব্রাহাদেবের উপাসক আছে লক্ষ্মী নারায়ণ এর উপাসক আছে সরগ্রামশীল উপাসক আছে এই খেলার কৃষ্ণ অনেকে অনেকে উপাসনা করে বাসুদেব কৃষ্ণী কৃষ্ণ দ্বারক এইসব বৈষ্ণবৃষ্ণ উপাসক আছে রাধা কৃষ্ণ তো এইসব বৈষ্ণব শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত আছে তো আর একটা নাম আছে আর এক বিশেষ শ্রেণী বৈষ্ণব আছে যারা কারষ্ণভক্ত কৃষ্ণ ভক্ত মানে কৃষ্ণ হচ্ছেন সকল বিষ্ণুরূপের উৎস প্রকৃত পক্ষে কৃষ্ণ নারায়ণ রাম নৃসিংহ এইসব একই আছেন কৃষ্ণ রাম নারায়ণ নৃসি সব একই ভগবান আছেন ভগবান অনেক নন ভগবান কিন্তু সম্পাদন করার জন্য তিনি অনেক রূপে প্রকট হন রাম কৃষ্ণ নৃসিংহ তো সব একই ভগবান আছেন তবু এই সকল নারায়ণের রূপে মধ্যে আদি রূপ মূল রূপ হচ্ছেন কৃষ্ণ সেজন্য কৃষ্ণ যে সকল রূপে মধ্যে স্বয়ং রূপ আদি রূপ হচ্ছেন কৃষ্ণের রূপ কৃষ্ণ হচ্ছেন আদি রূপ শ্রীমদ্ শ্রী ব্রম সংহিত্রা মূর্তিষু কলা নিমতারক ভুবনইশ কিষ্ণসৎ গোবিষম তামহম ভজা রা মনে কৃষ্ণ হচ্ছে স্বয়ং ভগবান কিষ্ণস্বয়ং রূপ হচ্ছে প্রথম বিষ্ণুরূপ বিস্তার হচ্ছেন রাম ভালরাম সংখ্যা তো বাসুদেব সংখ্যা অনিরুদ্ধ এই চারূপ দ্বারকায় প্রকট হন এবং তার অনন্ত অসংখ্য বিষ্ণুরূপ বিস্তারিত হয় এবং তার মধ্যে কয় এই রূপ এই ধামে এই ভৌতিক জগতে চীর্ণ হয় চীর্ণ হন সকল বদ্ধজীব উদাহর জন্যে তো এই সব বিশ্লেষণ আছে এই হচ্ছে ভগবত বিজ্ঞান এই জ্ঞান। गभर आशाल आटिले शुद्ध गशास करना शास्त्र भगवान सम्बन्धे अनेक ज्ञान रही भक्त मान जे, जे भगवान অবগত হন তো এমনি অন্ধবিশ্বাস অনুবাদ হয় না সেই জন্য ভগবান তারপে ব্যাসরূপে অনেক গ্রন্থ লিখেছেন যাতে আমরা ভগবত্ব জ্ঞান নিয়ে বুঝতে পারেন আমরা কে ভগবানকে আমাদের মধ্যে কি সম্বন্ধ আছে আমাদের কি কর্তব্য আছে এইসব বুঝতে হবে যে গোবিন্দ বা আদি পুরুষ আমি আদি পুরুষ হচ্ছেন কৃষ্ণ গোবিন্দ এবং তার ভাজন করছে জীব মাত্রই অধিকা এবং কর্তব্য কৃষ্ণের ভক্ত বৈষ্ণবদের মধ্যে যারা বিশেষ করে কৃষ্ণের আরাধনা করে তার কৃষ্ণ বলে এবং কৃষ্ণ এই শব্দের আরেকটা আছে দ্বার্ক নিবাসেরা যাদু বংশে কৃষ্ণের পুত্র প্রপুত্র ইত্যাদি কৃষ্ণের কুটুম্ব যাদু যারা দ্বারকায় চলেন তারা বলেন তো বৈষ্ণব আছে এবং গৌরিয়া আছে গোরিযা মানে বৈষ্ণবদের মধ্যে গৌরিয়া বৈশিষ্ট্য আছে যে এটা বৈষ্ণব ধর্ম চরম যে তারা কৃষ্ণ উপাসনা করে কি করে বিশেষ করে রাধা উপাসনা করে কৃষ্ণ হচ্ছেন সর্বপুর রাধা আদি পুরুষ ভগবান ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেন মথাফর চরম না থেকে পরম কেউ না যে এইভাবে বলতে পারেন যিনি এইভাবে বলতে পারেন তিনি হচ্ছেন ভগবান তো আজকাল অনেকে এইভাবে বলে বিশেষ করে ভারতে অনেক নতুন ভগবানের সৃষ্টি হচ্ছে কিন্তু এই সকল নতুন ভগবানের গতি গোকুল হবে না গোলকধাম হবে না তাদের গতি হবে তাদের অধোগতি হবে সকলে যমরাজে অতিথি হবে এটা ফরম পাপ যারা বলে আমি ভগবান কৃষ্ণের ছাড়া যদি কেউ বলে আমি ভগবান সেটা মহান ফাপ এই আমরা বুঝতে পারি যে কেউ যদি বলে আমি পলিশ কিন্তু পলিশ নয় সেটা অপরাধ না কেউ যদি বলে আমি রাষ্ট্রপতি আছি কিন্তু না ছদ্মে বলে আমি মন্ত্রী এবং এইভাবে চিটিং করে লোকের ফয়সা নেয় তো সেটা আইনত বিরুদ্ধে দণ্ডনীয় হবে তো দুকে বিষয় আছে যে আজকাল কেউ যে কেউ বলতে পারে আমি ভগবান এবং কোনো রাজ আনে সেই রকম ধূরতা দণ্ড দেওয়ার জন্য কিন্তু মায়া প্রকৃতি নিয়ম আছে এবং তা দ্বারা এই সকল এই সকল কৃত্রিম ভগবানের দণ্ড হবে আস ভগবান হচ্ছেন কৃষ্ণ সচেতন আনন্দ বিগ্রহ আনাদ আদির গোবিন্দ সর্বারণ কারণ ঈশ্বর পরমঈশ্বর হচ্ছেন শ্রীকৃষ্ণ তাদের রূপ সচ্ছেদ আনন্দময় আছে সচ্ছেদ আনন্দময় সনাতন পুরময় জ্ঞানময় এবং কৃষ্ণ পূর্ণ আনন্দ দিব্য আনন্দময় আছে তো এই এইসব বুঝতে হবে কৃষ্ণের সম্বন্ধে কত ভুল ধারণা প্রচলিত আছে সাশ্রয় বর্ণনা আছে তো কি করে কৃষ্ণের মৃত্যু হলো কৃষ্ণের জন্ম এবং মৃত্যু হলো তো সেই তো শুনে অনেকে মনে করে যে কৃষ্ণ তো সাধারণ মানুষ আছে না তো সাধারণ মানুষের মতো মারা গেল কিন্তু শ্রীমৎ ভাগবত কৃষ্ণের তথা কথিত মরণের বরণের মরণ মরণের বরণের সাথে সাথে ব্যাখ্যা আছে যে শ্রীকৃষ্ণ স্বয়ং যে এই লীলা আমি প্রকাশ করছি দুষ্ট অসুর দেহ উম করার জন্য কারণ প্রকৃত পক্ষে আমার জন্ম হয় না আমার মৃত্যু হয় না ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেন জন্ম কর্মচমে দিব্যম এবং তার লীল বিলাস সেটা সাধারণ মানুষের মত দেখা যায় কিন্তু প্রকৃতপক্ষে সেইসব তার অন্তরঙ্গ লীলা শক্তির দ্বারা সম্পাদিত হয় কৃষ্ণের লীলা আছে এবং আমাদের ফল ভোগ করা হয়। তার মধ্যে বিরাট আছে। আমরা অনেক রকম দেহ ধারণ করি আমাদের পূর্ব সংিত কর্মফলুসারে কিন্তু ভগবান কৃষ্ণ তার নিজের আনন্দের জন্য তার দিব্য জন্য এই জড় আসেন সেটা তার কৃপা কি জন্য আসেন ফরিত্রাণায় সাধু নাম বিশ ধর্ম সংস্থা পনাথায়মিগে যুগে ভগবান কৃষ্ণ বলেন যে আমি প্রতি যুগে অবতারিত হয় কি জন্য সাধুদে পরিত্রাণ করে জন্য এবং অসুর দে তা বিনাশ করার জন্য এবং ধর্ম এই শুদ্ধ ধর্ম যা কালাক্রমে এই দূষিত জড় জগতে হয়ে যায় ধর্ম পুনঃস্থাপন করার জন্য প্রতি যুগে অবতার করে তো ভগবানের অনেক অবতার রাম সিংহ রাহা কুর্মা ভগবান কৃষ্ণ আদর্শ রাজরূপে রামরূপে আবেথা করেন ভগবান সুখ রূপে আবেথা করেন মৎস্য রূপে আবেথা করেন কিন্তু এইসব রূপ জড় প্রকৃতির জড় jara prakriti প্রকট হন না এই সকল ভগবানের atma মায়া নিজের অন্তরঙ্গ শক্তি ধারা প্রকাশিত হয় অযৌপি সন আত্মা ভূতানম ঈশ্বরী সন prakritim স্বাম দধিষ্টায় সম্ভব আমি আত্মায় Krishna বলেন যে আমি অজ্জ অর্থাৎ আমার জন্ম হয় না কৃষ্ণের জন্ম তো হয় কিন্তু তিনি জন্ম লীলা মানে সাধারণ মানুষের মতো আমাদের মধ্যে প্রকট হলেও তিনি সর্বদাই এই প্রকৃতির চিংগুনের অতীত অবস্থায় থাকেন এবং তিনি সাধারণ মানুষের মতো তো শিশু রূপ ধারণ করেন যুবরূপ ধারণ করেন ভোজন করেন সয়ন করেন এইসব করলেও তিনি সর্বদাই সাধারণ মানুষকে মায়া কবলিত অবস্থ থেকে মুক্ত তিনি সর্বদাই সচির আনন্দময় স্বয়ং ভগবান হচ্ছেন তো সচির আনাদ আদে গোবিন্দ হচ্ছেন গোবিন্দ আমাদের মধ্যে সাধারণ মানুষের মত বর্ষ আগে কিন্তু প্রকৃত পক্ষে তিনি সকল ব্রাহ্মণের সৃষ্টি আগেই ছিলেন তিনি হচ্ছেন সক ব্রহ্মাণ্ডে সৃষ্টির কার্ত এবং উচ্চ। ভগবান কৃষ্ণ তার রূপ আছে আমরা অনেক কৃষ্ণের ছবি দেখেছি এখানে রাধা কৃষ্ণ আছে কিন্তু ভালো হবে যদি আমরা মহাবিষ্ণু সেই ছবি দেখি ভগবান কত বড় আছে সে তো হবে রাধা কৃষ্ণার ছবি দেখলে যারা ভক্ত আছে তারা আনন্দ পায় কিন্তু মহাবিষ্ণুর আমরা বুঝতে পারি তো কত মহান এই কৃষ্ণ আছে মহাবিষ্ণুর প্রত্যেক লোম খুব থেকে বীজ রূপে অনেক ব্রহ্মাণ্ড নিঃশৃত হয় এবং সেই মহাবিষ্ণু হচ্ছেন ভগবান কৃষ্ণের থেকে অভিন্ন ভগবান কৃষ্ণের তো সেই মহাবিষ্ণু প্রতি নিঃশ্বাসের সাথে এই সমস্ত ব্রহ্মাণ্ড নিঃতি হয় এবং আশ্বাস এইসব ব্রহ্মাণ্ড দীর্ঘকালে প্রকট হয় আবার কৃষ্ণের শরীরে মহাবিষ্ণু শরীরে প্রবেশ করে তো আমাদের সকল এই ব্রহ্মাণ্ডে ইতিহাস কত লোকজনে অধ্যাপক হয় এই ব্রহ্মাণ্ডের সম্বন্ধে অনেক বিষয়ে সম্বন্ধে অনেক কিছু অধ্যায়না করে গবেষণা করে অনুসন্ধান করে ক্রমাণ্ডে কী করে সৃষ্টি হল ভূগোল ইতিহাস রসায়নশাস্ত্র এই এইসব বিজ্ঞান আছে ভৌতিক প্রকৃতির সম্বন্ধে জ্ঞান লাভ করার জন্যে কিন্তু সব। জল প্রকৃতি ব্রহ্মাণ্ড রূপে প্রকট হয় ভগবানের এক শ্বাস ময়ম কত বড় ভগবান এতেই বুঝতে হবে এবং কত ছোট আমরা গৌর বৈষ্ণব এর অর্থ হচ্ছে রাধা ভক্ত কত বড় আছে রাধা এতে বুঝতে হবে তো প্রথমে বুঝতে হবে কত বড় হচ্ছেন বিষ্ণু এবং সেই বিষ্ণুর আদি রূপ হচ্ছেন কৃষ্ণ এবং কৃষ্ণ স্বয়ং কৃষ্ণ তিনি হচ্ছেন আদি দেবতা পূজিত শিব ব্রহ্মা এবং সব নারায়ণ ছতু সব মহান মহান দেবতারা এবং ভক্তরা সদাইবা কৃষ্ণের স্তুতি গান করে এবং সেই কৃষ্ণ স্বয়ং রাধা ভজন করে তো এটা কোনো হালকা ব্যাপার নয় শ্রীকৃষ্ণ চৈচন্য মহাপ্রভু হচ্ছেন উন্মিল শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নহ চৈতন্য মহাপ্রভুর বিশেষ অবদান রাধা কৃষ্ণ ব্রাজ প্রেম প্রচার করেছেন এবং বিশেষ চমৎকার আছে যে তিনি এই খালি যুগে এই সর্বোত্তম প্রচার করেছেন কালি যুগে লোকের ভগবানের থেকে দূরে কি আছে ধর্ম কি আছে অধর্ম কেও বুঝে না ধর্ম শব্দ তো কেউ শুনে না শুনলেও তার দিকে কোনো রুচি নেই शेष कर बर्तमान जुगे ये जुबक जुवती तो धर्म अनेक दूरे चले जाम रुचि आई जुबक जुवती संगमे मत फसूर मत তো এখন ওই ওয়ার্ল্ড কাপ চলছে না ক্রিকেট তো কত ইন্টারেস্ট এই ওয়ার্ল্ড তো এক মাস ধরে আমাদের প্রচার আরো কঠিন হবে কারণ ওইসব অনুষ্ঠান খোলে অত কম লোক আসবে যদি যে কোনো জায়গায় যাই এবং দেখি যে খুব কম লোক এসেছে তো বুঝতে পারি যে আকার আছে এই খেলে কিন্তু সেটা কি আছে আসলে আমরা ঠান্ডা মাথায় আমরা যদি বিচার করি সেইটা কি বল আছে বল ফেলে আসলে কোন আর্থ নেই কিছু রুলস আছে কিন্তু রুলস এর আমরা রুলস কিন্তু এই বল যদি এইখানে আছেই না এইখানে আছে না বাউন্ডারি অন্ত করছে বাইরে কি এই বাউন্ডারি কী আছে আমরা একটা লাইন দিয়েছি আমরা বলি বাইরে যদি হয় সব আসল কিন্তু এর জন্য কত ক্রা নষ্ট হয় ক্র ক্রা সময় নষ্ট হয় বুদ্ধি নষ্ট হয় সবকিছু নষ্ট জীবন নষ্ট হয়। হয়তো মাছ দেখে এই কয়েকজনের হাতে থাক হবে যদি বেশি এক্সাইটম হয় হাতে থাক হবে মৃত্যুও হবে তো বুঝতে হবে জীবনের অর্থ কি জীবনের ক্রিকেট সিনেমা কি আছে হরি হরি নরচন্দ ঠাকুর নরচন্দ্র ঠাকুর খেয়ে এইটা খুবই দুর্ভাগ্যটা ব্যাপার যে অধিকাংশ নাম জানেনা কত বড় দুঃ কত মহান এবং আমাদের গরিয়া ভাষায় কত সুন্দর জ্ঞান দিয়েছেন যার মধ্যে বৈষ্ণব শিক্ষা আছে রস আছে কত মধুর কত সুন্দর কিন্তু অধিকাংশ বেঙ্গালের নামও শুনে না দুর্ভাগ্যত কি যদি ভারত বিজয় না হয় ম্যাচ কাপে সেটা কোনো ব্যাপার নেই আছে যে লোকেরা বিশেষ করে বেঙ্গালের রৌতম দাস ঠাকুরের নাম শুনে না ও শুনতে চায় না রৌতম দাস ঠাকুর তার এই খুবই প্রসিদ্ধ মানে বৈশবদের মধ্যে প্রসিদ্ধ গানের মধ্যে যে হরি হা কৃষ্ণ না কত সরল আছে কিন্তু আর কত গভীর আছে যে ও শোক হে ভগবান হে হরি বিফলে জন্ম হ্যাঁ আমার সময় সারের জীবন নষ্ট হয়ে গেল কেন এই অতি দুর এবং অতি মূল্যবান মানব জন্ম পেয়েও রাধা কৃষ্ণ ভজন মানুষ জন্মা পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষে খাইন্ আমাদের অবস্থা ফানে আছে খুব সুন্দর দেখা যায় মিল্ক শেখ তো আমরা খেতে চাই তো ভালো তো স্বাদ ভালো আছে সব দুই মিনিট পরে আমরা মারা যাই তো এইটা আমাদের আমরা জানি কমপক্ষে যারা বেঙ্গালে আছে তারা মহাপ্রভুর নাম এবং এই শ্লোকের আর্থ কি বলতে পারছিস নাকি বাংলা বাংলা বুঝেন চলো দেখো দেখো নামে বল সবাই এই কি হচ্ছেন কিছু ফল প্রসাদ চাই আচ্ছা আচ্ছা আর না এই বা কে এই শ্লোক আর্থ কি কেউ বলতে পারেন বলতে পারেন নাকি না বলে হয় বলতে পারেন না এই শ্লোকের আর্থ আছে এই যে ব্রিয়ান নাড় দিয়ে উদ্ধৃত মহাপ্রভুর যুগ ধর্ম প্রচার স্তম্ভ এই কলিযুগ হরে নাম হরে নাম হরে নামে আর নে উপায় কনায় নেই ফরম গতি প্রাপ্ত করো মহাপ্রভু এই প্রচার করছে আর একটু বসুন শুনুন ধরম কালান হবে সবকিছু ভালো হবে বা বলেছেন যে সবাইকে বলেছেন হরি কথা শুনো হরি কথা শুনো এবং আপনি যদি বলেন যে আমার একমাত্র পুত্র মৃত্যু মুখী আছে আমার চলে যেতে হবে তো আমার উত্তর আছে মারা যাক কিন্তু যদি ভগবানের ইচ্ছা হয় বাঁচবে ভগবানের ইচ্ছা হলে তো মারা যাবে সব ভগবানের হাতে আছে আমি গেলে আমি কি করতে পারি যদি যদি ছেলের মরণ হত্যা হবে তো আমরা বাঁচাতে পারি না জানেন যে সব কিছু ভগবানের হাতে আছে আর ডক্টরের থেকে আপনি জিজ্ঞেস করেন ডক্টর কিছু করতে পারেন যদি ভগবান শক্তি দেন যদি ভগবান অনুমোদন করে অনেক আছে কোনো আশা নেই ডক্টর তো নিয়ে যাও কোনো আশা নেই আসলে ডক্টর আমরা ট্রিটমেন্ট দেবো লাখ চার লাখ দিতে হবে কিন্তু তারা বলে না কিন্তু মনে করেন যে কোনো আশা রকম অনেকে আছে কোনো আশা নেই কোনো না কিন্তু এই দুই দিনের মধ্যে একদম হচ্ছে এবং ডক্টর অবাক হয় এবং তার আছে কোনো সমস্যা নেই চেক আপ হয় যাওয়া হয় তো সব টেস্ট করার পরে দুই দিন পরে তো যেমন মা বাবা শিশুদে পালন পোষণ করে কিন্তু সর্বপ্রথম হচ্ছে ভগবানের ইচ্ছা ডক্টর মা বাবা তো তারা আসলে পালন ফালন খার নেই আর সব ফাল কৃষ্ণ আপনারা নিমিত হতে পারেন ঠিক আছে আপনি এখন আমি এই কথা প্রসঙ্গে বলছি পরে প্রশ্নগ্রহণ তো হম হরের নাম এই দেখে বললাম এইটা মহাপ্রভুর শিক্ষা যে হরি কৃষ্ণ মন্ত্র দ্বারা সকলে উদাহ হতে পারে যে এই কথা শুনলেও আমরা উদাসী ঠিক আছে অনেরা অনেক নাম করুক আপনারা করুক কিন্তু আমাদের রুচি তো এই বিশ্বাস হল যে ভগবান আছেন আছে যে এই সৃষ্টিকারটা না তো এক দিন এক মহান বিস্ফোর সেই দিন ছিল না কিছুই ছিল না সময়ও ছিল না কিন্তু এমনি শূন্য থেকে মহান বিস্ফোরণ অঞ্চল এবং এ পরে সবকিছু গঠিত হলো বাই চান্স আগন্ত সৃষ্টি কিন্তু এই মতবাদের কোনো আর্থ নেই বিস্ফোরণ এবং বিস্ফোরণ থেকে এই সারা ব্রহ্মাণ্ডে সৃষ্টি হচ্ছে এই ভারতে ওই নাকি সেই আন্দোলন খুব ভয়ানক আছে না এখানেও এই প্রদেশে মহারাষ্ট্রের মধ্যে প্রদেশে আছে তো তারা এইরকম করে এই উগ্র পান্থী তো বম ফেলে এইসব তো পুলিশ যদি ধরে তারা বলতে পারে যে আমরা লোক দিয়ে মঙ্গলের জন্য করে তো করার জন্য তো কেউ বিশ্বাস করবে বিস্ফোরণ থেকে এইসব কিছু নষ্ট হয়েছে। যায় কিন্তু তার মতবাদ আছে যে এই বিসর থেকে এই সৃষ্টি হল সব কিছু কত ভালোভাবে আমরা এই আমরা এইভাবে করতে পারি এই সায়ঞ্চেস তো এই তো পট্ট এবং এই জ্ঞান যুক্ত হলেও তো এই ঘাস উৎপাদন করতে পারে এক মশা উৎপাদন করতে পারে এই জীবাণু উৎপাদন করতে পারে কিন্তু তারা বলে যে কোন সৃষ্টি অর্থ এমনি সব কিছু এমনি সবকিছু মহান বিস্ফোরণ ছিল তো এই চকা কোন অর্থ নেই নির অর্থ তবু স্কুলে কোনো ঈর্ষা হচ্ছে না সৃষ্টি হলো তো ঠান্ডা দিনের থেকে বুঝতে হবে সে আছে আমরা এই জড়ক জগতে সব কিছু যা আমরা করি আমরা সুখের জন্য সুখ প্রাপ্ত করার জন্য সব চেষ্টা করি কিন্তু কি হয় দুঃখ হয় পরিনাম হয় দুঃখ সকল সুখের প্রচেষ্টা পরিনাম হয় দুঃখ কেন এই হচ্ছে আসল অনুশন্ধানের বিষয় কলেজ ইউনিভার্সিটি কত বিষয় এবং দেখুন এখন বই নিয়ে পড়তে পারেন আপনার আধ্যাত্মিক কল্যাণ হবে শুনে আর কতটা বুঝতে হবে জীবনের নিয়ে hmm. এই বই নিয়েছে এই এই বয় হিন্দিতে এবং ওই সব পরে আমি ভাবছিলাম যে এটা যে খুবই খারাপ কি রকম শিক্ষা খুব ভরে উঠ হবে সব নিয়ম ফল আমি ভাবছিলাম দীক্ষিত আছি কি হবে রুচি হল উনি কৃষ্ণ ভক্ত হয়েছে যতক্ষণ মায়া কবলিত ততক্ষণ করে দেন আপনি অন্য প্রসাদ নেবেন না প্রসাদ তৈরি হয়েছে আবার আসতে পারবেন এই জিনিস না অনেক দূর অনেক দূরে আছে কি প্রশ্ন হলো সবাই জানি যে তারা বুঝেন যে আমাদের আসল লক হচ্ছেন কৃষ্ণ কি যেন ডক্টরের কাছে যায় ওই যে আমাদের কার আছে গাড়ি তো মাঝে মাঝে ওই মেকানিক ওই পেট্রোল দেওয়া হয় এইসব করা হয় ঠিক সেই হয় এই শরীর হচ্ছে এক যন্ত্র এবং এই যন্ত্রে। তো এই যন্ত্র মত মতো করার জন্য ডক্টরের কাছে আমরা যেতে পারি কিন্তু যেন মৃত্যু সেটা অ্যাকচুয়ালি আমরা ডক্টরের কাছে যাই কারণ খ্রিস্ট ভগবানের জল প্রকৃতির এই নিয়ম আছে যে এনি ব্যক্তিগতভাবে সব কিছু এই জড়ো জগতের মধ্যে নিজেই পারি চালানো করেনা তাই তাদের শুদ্ধ ভক্তদের জন্য তিনি নিজেই সব কিছু করেন তবু শুদ্ধ ভক্তরা ভগবানকে কষ্ট দিতে চায় না ভগবান প্রস্তুত আছেন নিজের ভক্তদের জন্য খাওয়াদা। এই এই শ্রীমৎ ভাগ ভাগব এক শ্লোক আছে অনন্যশ চিন্তায় এই জন্য উপাসিতাম নিত্য অভিযুক্ত অন্য ক্ষেম বহামে যে আমার শুদ্ধ ভক্তরা যারা সবসময় আমার চিন্তন করে তার জন্য আমি নিজেই তার শখ প্রয়োজন প্রয়োজনীয় জিনিস দিই তো এই ভক্ত ভগবদ্গীতের উপরে ঠিকাছে শোকে ব্রহ্মাণ্ডে নাচ তার ভক্তদের সেবা করবে কি জন্য সেটা উচিত না ভক্তদের উচিত ভগবানের সেবা করবে বিপরীত উচিত না তো সেটা মধ্যাহ্ন মানে দুপুরে স্নানের সময় এসে গেল এবং তার পত্নীকে বলেছেন যে ঠিক আছে আমি স্নান করতে যাচ্ছি চলে আস চলে গেলেন স্নান করার জন্য বালক এসেছে এক কালো ছেল এবং এক সাদা এবং চা মাথায় ঠুকরি দুই দুই টুকরি চলবো হ্যাঁ খুব ভারী খুব হলো রক্ত কিন্তু তো সেই সেই সাধু তার নাম অর্জুনা মিশ্র ছিল তো সেই সাধুর পত্নী সেই দুই বালক দেখে খুব চমাকৃত হলো কি সুন্দর বালক তো গ্রামে সেই ছেলেরা কখনো দেখেনি এবং গায়ে এত খাঁচা আছে কি করে তো দুই বা বলেছেন যে আ আমরা অনেক অনেক ভালো খাওয়া জিনিস নিয়ে এলাম তো গ্রহণ করো এবং আমরা চলে যাব তো সেই ভদ্র মহিলা বলেছেন যে না না একটু বসো জল খাও থেকে এল কি না না আমরা এইসব দিচ্ছি আপনার স্বামী আমাদের এই তো আঘাত দিয়েছে আমার স্বামী তো শুদ্ধ বক্ত আছেন এরকম আচরণ করে না তো কিছুই বুঝিনি কি হচ্ছে তারপর কিছু সময় পরে সেই ব্রাহ্মণ ভক্ত বৈষ্ণব স্নান এবং ঘরে থেকে তাকে একটু ধমক দিয়েছে কি যে এই দুই খুবই সুন্দর বালক এসেছিল এবং এই তো জিনিস ঘি চল ডাল এইসব জিনিস আমাদের দিকেছে কিন্তু আপনি এই তো নিষ্ঠুর আছেন যে কারণে আঘাত আমি আমার সারা জীবনে সেই রকম করি কি হয় তো ভেবে ভ্যবে মানে করছিল যে ওই কালো চলে হল কৃষ্ণ এবং সাদা চলে হল বালরাম এবং যেত ভগবৎ গীতা থেকে এই শ্লোক কাটিয়ে দিয়েছেন এই ভগবৎ গীতা যা ভগবান থেকে অভিন্ন সেই জন্য এই দুই বালকে গায়ে এই তো কাটাকাটি তো এই ঘটনা আর তা আছে যে ভগবান প্রস্তুত আছেন স্বয়ং সব ওই ভক্তদের জন্য সব রকম বিভাগ করে কিন্তু ভক্তরা সেটা গ্রহণ করার জন্য যে ভগবান আমাদের সেই করবেন সেইটা গ্রহণ করার জন্য প্রস্তুত নয় তো এই জন্য ভগবান ভক্তরা ভগবানের প্রতিনিধিরা কাছে যেতে পারেন তাদের শরীরের প্রয়োজনীয় জন্য কিন্তু তারা জানেন যে আমাদের আস লক্ষক এবং পালক হচ্ছেন কৃষ্ণ বুঝলেন ওই জলতা আছে তার জন্য সূর্য দেব আছে সব ভগবানের প্রতিনিধি এবং কি সাথে প্রধানমন্ত্রী রাষ্ট্রপাল এইসব আছে তো তারাও ভগবানের প্রতিনিধি তো আমাদের বিশ্বাস আছে কৃষ্ণের কিন্তু আমরা বুঝি যে এই জগৎ হচ্ছে ভগবানের সৃষ্টি এবং যতক্ষণ পর্যন্ত এই আমরা এই জগতের মধ্যে থাকি তত পর্যন্ত আমাদের এই জড় জগতে নিয়ম অনুসারে সবকিছু করতে হবে বিশ্বাস আছে কৃষ্ণকে সব করতে পারে। না খেলেও আমরা সুস্থ হতে পারি কিন্তু যেহেতু কৃষ্ণ এই নিয়ম স্থাপন করেন যে ঔষধের দ্বারা যদি ঠিক মতো নেওয়া হয় ঔষধের দ্বারা অসুস্থ লোকদের কি বলে আহ চিকিৎসা হয় সেজন্য ভগবানের নিয়ম মেনে চলার জন্য আমরা ওষুধ নিতে পারি কিন্তু সাশ্রয় কি বলা আছে অসুধে চিনচয় বিষ্ণু তো অসভ সময় বিষ্ণুর স্মরণ করতে হবে বুঝতে হবে যে যদি বিষ্ণু ভগবান চান আমি সুস্থ হব যদি না চান যদি আমার জন্য প্ল্যান আছে তাহলে লাখ লাখ টাকা ডক্টরকে দিলেও কিছু হবে না তো যে ভগবানের হাত আছে সর্বত্র সেটা ভক্তদের বিশ্বাস এবং এইভাবে তারা সব জায়গায় সব অবস্থায় ভগবানকে দেখতে পারেন এবং আসলে আমরা অনেকবার দেখেছি যে কি করে ভগবান সব বিশেষ করেন ভক্তদের জন্য শিল প্রভুপাদ চলে গেছে। তা হাতে চল্লিশ টাকা মাত্র ছিল সেই দেশে কৃষ্ণের নাম তো কেউ কখনো শুনিনি প্রায় দু একজন ইউনিভার্সিটিতে তো যেই পাশ্চাত্য দেশে লোক কৃষ্ণ ভক্তি গ্রহণ করবেন সে তো সাধারণ দৃষ্টিতেই অসম্ভব ছিল কিন্তু প্রভার বিশ্বাস ছিল যে ভগবান যদি ভগবান চান এবং অবশ্যই তিনি চান পৃথিবীতে এই কৃপায় এবং ভগবান যদি না চান তো যা সাধারণত হবেই তো হবে না ভগবান আছেন এটা তো যে জিনিসটা হয়ে যাচ্ছে ভগবানের ইচ্ছা যদি হয় আমি বড় ধনী হব তো হতে পারে কিন্তু আপনি যদি কিছু কাজ করেন তো আরো বেশি কিছু না। দেখুন অনেকে খুব খুব পরিশ্রম করে বুদ্ধিমান আছে ভালো প্ল্যান আছে কিন্তু থেকে কিছু হয় না। কি করে তারা ক্রপ হাতি হবে ভালো প্ল্যান আছে সব কিছু ভালো আছে কিন্তু তার ভাগ্য হয় না তো হয় না এবং কে হতো অ্যাকচুয়ালি ব্যবসায় এত ফটু হয় না কিন্তু এমনি ভাগ্য হয় যে ওই ভালো মতে ব্যবসা না করলে তারা এমনি এতে টাকা পায় তো দুই বিচার আছে এক আছে পূর্ব জন্ম কর্মফল তা প্রভাব এবং এই জীবনে আমাদের চেষ্টা তো এবং এই জীবনে আমাদের চেষ্টা সেটা ওই কামাফল খামা ফল দিয়ে প্রভাবিত হয় তো ভগবান সব কিছু পরিচালনা করেন কিন্তু আমাদের একটু স্বতন্ত্রতা আছে আমরা পছন্দ করতে পারি এইভাবেই কাজ করতে অন্যভাবে কাজ করতে ফলদাতা হচ্ছেন আলটিমেটলি কৃষ্ণেরা আর দেবতা দ্বারা পরিচালনা করেন এই আসলে এই বিষয়ে একটু কঠিন আছে শ্রীমৎ ভাগবতাইও একাদশ কন্ধায় দেখা যায় যে মহান জ্ঞানী ছাত্র সনক সনাতন সনন্দ এবং সনৎ কুমার মহান জ্ঞানী তারা ও এই প্রশ্নে বিবলিত ছিলেন সেজন্য ভগবানের হংসরূপ আষয় সম্বন্ধে সব কিছু তো ব্যাপার যে জটিল কারণ আমরা আমাদের ভৌতিক বুদ্ধি দ্বারা সবকিছু বিচার করে যে ভগবানের কারণ আমরা মনে করি যে যা আমরা দেখি সেটা সব কিছুই তো কিভাবে সুক্ষভাবে ভগবান সব কিছু স্পর্শ করেন সেটা ছা দ্বারা বুঝতে হবে আপনি খুব ভালো লাগবেন আপনার ফিলসফিক্যাল টেন্সি আছে না পড়তে চাই তো শাস্ত্র করবো না তার উপরে অনুসন্ধান করা হয় এবং বস্তুতেও বিশেষ করে এই আধুনিক্স তো সে কোয়ান্টম ফিজিক্সে সবকিছু সুখ আছে তরঙ্গ আছে কিন্তু তার থেকে আরো অনেক সুখ আছে আত্মবি সেই আত্ম তো কোনো মাইক্রোস্কোপ থ্কোপ না জড়ো বুদ্ধি দ্বারা দেখা যাবে না সেটা সুক্ষ থেকেই সুক্ষ সেটা ধরম আর্থিক সায়েন্টিস্ট থেকে বুঝতে হবে যে আত্ম সেটা জড়ো না অপ্রাকৃত প্রাকৃত জড় প্রকৃতি থেকে গঠিত হয় ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেন এই আছে ভূমি জল ভূমিরগুন বায়ু আকাশ মন বুদ্ধি অহংকার এই হচ্ছে জড় প্রকৃতি আপার্থনিয় প্রকৃতি বিধি নয় পীবভূত মহাবহাম ধার্যগৎ কিন্তু এই জর প্রকৃতি আছে অপ্রাত বস্তু সেই আছে দেখা যায় না বুঝা যায় না যদি বলি যেটা সেলফ ডিফিট কি বলে বাংলায় সেলফ ডিফিটে নিজেকে কারণ আত্ম লক্ষণ এবং সেটা জরা দেখতে পাবে সেটা আত্ম হবে না তো আত্মবিজ্ঞানের দ্বারা এই সব পুষ্ট হবে এই খুবই সুন্দর বই আছে আত্মবি জ্ঞানে হিন্দি ইংরেজি খুব ভালো শিল আমাদের শিলপ্রভপাত আসলে শিলপ্রভপাত তিনি হচ্ছেন ভগবানের স্বয়ং গোলক ধান থেকে এসেছেন আমাদের সেই গোলক বাণী দেওয়ার জন্য কিন্তু তার সন্ন্যাস গ্রহণ করার আগে তার গৃহস্থীবনে তিনি ফেমেস্ট ছিল ফার্মাসিউটিক্যাল তো তার আধুনিক বিজ্ঞানে অভাব ছিল না কিন্তু তার বিশিষ্ট ছিল পারমার্থিক বিজ্ঞান তো তিনি পারমার্থিক বিজ্ঞান অনেক জড়ো বৈজ্ঞানিকের ক্ষেত্রে পরিবেশন করেছে আপনি পাবেন ওই বয়ের মধ্যে কীভাবে প্রপার অনেক বৈজ্ঞানিকদের সাথে কথোপকথন করেছেন এবং স্থাপন করেন যে এই ভৌতিক বিজ্ঞানে উপরে আছে পারমার্থিক বিজ্ঞান কিন্তু এই পরমাথিক বিজ্ঞান বুঝার জন্য একটু একদিনের মধ্যে কেউ না যদি ছোট ছেলে স্কুলে যায় এবং বলে যে আমি স্কুলে দুই সপ্তাহে স্কুলে গেলেও আমার তো আইনস্টাইনের মতো হতে চাই তো সেটা সম্ভব নয় অনেক বছর ধরে পড়তে হবে এই পারম আর্থিক বিজ্ঞান তো আসলে বেশি সময় লাগবে না এটা বুঝতে কারণ সেটা আত্মা জ্ঞান এবং আমরা আত্মা তো এটা সকল আত্মা স্বভাব আছে এইসব কিন্তু যেহেতু এই কন আমরা মায়ার আবরণ দ্বারা আবৃত হয় সেই জন্য স্পষ্ট ব্যাপার আমরা দেখতে পারি তো তার দিখানোর জন্য গুরু সাধু এবং শাস্ত্র থেকে এই জ্ঞান শিখতে হবে এই জ্ঞানের আর একটা বৈশিষ্ট্য আছে যে এই জ্ঞান তো শুধু জ্ঞান নয় এটা অনুভবও আছে এই জ্ঞানের দ্বারা আমরা কে আছে যে আমরা আত্মা আছে এবং কৃষ্ণ ভক্তি করা সেটা আত্মা আসল কার্য আস ক্রিয়া তো সেটা আমরা যদি বুঝ বুঝি এবং ভক্তি করি তাহলে আমরা সুখী হব আত্মসুখ হবে সেই আত্মসুখ ক্রিকেট দেখার সুখ ক্ষত বড় আছে সে তো বর্ণনা আছে যে আপনার ইচ্ছা আছে এসব তো বই পড়ুন এসব আপনি বস্তা করতে পারেনা হাত থেকে কি নাম আত্মবি আপনার দয়া করে মনে করে না যে এই শাস্ত্র জ্ঞান নিম্ন আছে না ছোট আছে না আছে এই শাস্ত্র জ্ঞান কত বড় আছে বৈজ্ঞানিকদের জন্য শাস্ত্র জ্ঞান যা আছে সেটা যে সক্রকা ভৌতিক জ্ঞানের অনেক উপরে আছে সেজন্য অনেক শিক্ষিত লোক যারা জীবনে আসল উদ্দেশ্য জড় থেকে এই পায়নি পাছে জীবনে আসল উদ্দেশ্য পাচ্ছে কৃষ্ণ ভক্তি থেকে এটা ছোট ব্যাপার না সেটা মনে করে না সবচেয়ে বড় ব্যাপার আর কিছু প্রশ্ন আছে আত্মবিশ্লেষণ কি করে হবে তো প্রথমে কিছু জ্ঞান হওয়া দরকার যেকোনো বিষয় নিয়ে সেটা আমরা বিশ্লেষণ করতে পারি না যদি প্রাথমিক জ্ঞান না থাকে যদি আপনি ট্রেন সায়েন্টিস্ট না হন তো আপনি যেমন সেটা সাধারণ ব্যাপার আমরা এই ডক্টরের কাছে গিয়ে ডক্টর বলেন ব্লাড টেস্ট টেস্ট টেস্ট করুন তারা করতে পারেন তো আত্মা বিশ্লেষণ সেটা সম্ভব হবে যদি প্রথমে আমাদের কমপক্ষে প্রাথমিক জ্ঞান আছে তো আত্মা কি আছে না কে আছে প্রাথমিক জ্ঞান সেই গুরু সাধু আমি আত্মসাক ও হিন্দিতে আত্মবি জ্ঞানের লাভ আপনার যা থেকে আপনি ওইসিক আইডিয়া পাবে। এবং তারা আরো স্পষ্টিকরণের জন্য আরো ভয় পড়তে হবে হোমওয়ার্ক হোমওয়ার্ক হচ্ছে শাস্ত্র হবে। কিন্তু আসলে কষ্ট মানে এই বই পড়ে আমরা কৌথ পত্রিকা আমরা পড়ি বাংলায় অনেক আছে অনেক অনেক বাংলা হিন্দিতে ইংরেজিতে অসংখ্য আছে তো শাস্ত পড়া হয়তো আমরা একটু কঠিন পাই কারণ আমাদের অভ্যাস এইরকম বিষয় সম সেই জন্য আমি ঠিক আছে আমাদের সন্তান